ইবনু আব্বাস রদিল্লাহ তালাহতে বণিত যে নবীসাল্লাসাল্লাম ও মোমিনদের ব্যাপারে মুশ্রিকরা দুদলে বিভক্ত ছিল এক দল ছিল হারুবি মুশ্রিক তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং তারাও তার বিরুদ্ধে যুদ্ধ করত। অন্য দল ছিল চুক্তিবদ্ধ মুশ্রিক তিনি তাদের সাথে যুদ্ধ করতেন না এবং তারাও তার সাথে যুদ্ধ করতো না হারুবিদের কোনো মহিলা যদি হিজরত করে মুসলমানদের কাছে চলে আসত তাহলে সে ঋতুবতী হয়ে পুনরায় পবিত্র না হওয়া পর্যন্ত তার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হতো না পবিত্র হওয়ার পর তার সাথে বিবাহ বৈধ হতো তবে যদি বিয়ের পূর্বেই তার স্বামী হিজরত করত তাহলে মহিলাকে তার কাছেই ফিরিয়ে দিতে হতো আর যদি তাদের কোন দাস বা দাসী হিজরত করত তাহলে তারা আজাদ হয়ে যেত এবং মুহাজিরদের সমান অধিকার লাভ করতো এরপর বর্ণনাকারী আতা চুক্তিবদ্ধ মস্রিকদের সম্পর্কে মুজাহিদের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন যদি চুক্তিবদ্ধ মস্রিকদের কোনো দাস বা দাসী হিজরত করে আসতো তাহলে তাদের পুনরায় পাঠিয়ে দেওয়া হতো না তবে তাদের মূল্য ফিরিয়ে দেওয়া হতো